তার পরের কথা হচ্ছে যে ভোলার মসজিদ সিলেটের মসজিদ এগুলোতে যে সমস্যা এই সমস্যার মূল কারণ কি মেয়েরা মসজিদে আসে সবচেয়ে বড় দাবি হচ্ছে মেয়েদেরকে মসজিদে আসতে দেওয়া যাবে না আবদুল্লাবিন একজন ছেলে আছে নাম হচ্ছে বেলাল আবদুল্লাবিনতেছে সোনানি এনে মাজাতে এই হাদিসটা আছে বাক্য তোমরা আল্লাহ না রাসুল চাইলে কিন্তু বলতে পারতেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না এ কথা বলতে পারতেন না পারতেন না তিনি কি বলছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না दासी नये बानी नयी तुम्हारे घरे जा এরা তোমাদের বাড়িতে যাচ্ছে না তো কার ঘরে যাচ্ছে আল্লাহর ঘরে যাচ্ছে তো আল্লাহর বান্ধী আল্লাহর দাসী যদি আল্লাহর ঘরে যায় তুমি কে তাকে বাধা দেওয়া কথা বুঝাতে পারেন যদি তোমার দাসী হতো হে হুজুর হে মঙ্গলী পীর হুজুর কানে কি যদি তোমার দাসী হতো তোমার ঘরে যেত তাহলে তোমার বাধা দেওয়ার অধিকার ছিল আল্লাহ রাসুল বলছে আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাবে তুমি বাধা দেওয়ার এই জন্য আলহামের পক্ষ থেকে আকিয়ে বলছে না আমরা আদিষ্ট হয়েছে ঈদের দিন যেন আমাদের মহিলাদেরকে মাঠে নিয়ে যায়। যারা ঋতুবতী তাদেরকে মাঠে নিয়ে যায় যাদের গায়ের চাদর নাই পরনের কাপড় নাই ঢাকার নাই তারা যেন নিকট থেকে চাদর চেয়ে নিয়ে ঈদের মাঠে উপস্থিত হয় তো পাঁচ সালাত মেয়েদের মসজিদে আদায় করায়, ঘরে আদায় করাই উত্তম জুমার সালাতে উপস্থিত হতে পারে হওয়া ভালো আর ঈদের সালাতে উপস্থিত হতে বাধ্য কিন্তু কোন ব্যবসা বিজনেসে বাজারে সব জায়গায় মেয়েরা থাকবে সেগুলোতে কেউ বাধা দিবে না মসজিদে আসবে তখন বাধা দিব কি যে আছে মাথার মধ্যে মানে সাধারণ বিবেকে ভাবলে আশ্চর্য হতে হয় বাংলাদেশের শত জঘন্যান খান করে দিচ্ছে শাশুড়িয়ার বইয়ের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিচ্ছে যে টিভি চ্যানেলের সিরিয়াল সেগুলো বন্ধ করার জন্য একদিনও হুজুরেরা মাঠে আসে না একদিনও হুজুরেরা বক্তব্য দেয় না বন্ধ করা লাগবে কোনটাকে আর আল্লাহ একটা মসজিদ তৈরি হয়েছে সেটা ভাবতে চলে গেছে কি জবাব দেবে আর আল্লাহর কাছে কি জবাব দেবে আলমের সমাজ আল্লাহর কাছে কি জবাব দেবে তাদের একদিন জবাব আল্লাহর কাছে জাতির কাছেও জবাব দিতে হবে কেমন বিদ্যে তারা মাদ্রাসায় পড়াশোনা করে কেমন এম তারা মাদ্রাসায় শিখে যে মসজিদ ভাঙতে চায় পৃষ্টি নিবন্ধ করতে চায় আর যত অন্যায় অনাচার হচ্ছে সেগুলোর বিরুদ্ধে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারে না ঠিক এই আলেম সমাজকে ঢিক এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে ঠিক এই সমস্ত নামধারী বুজুরগদেরকে তাদের কাল্লার দরবারে জবাব দিতেই হবে